আবু হুরেরাহ রাজ নবী সাল্লা সাল্লামতে বর্ণনা করেন তিনি বলেন যদি আমার উপর দশজন ইয়াহুদী ইমান আনত তবে গোটা ইয়াহুদী সম্প্রদায়ই ইমান আনত